بسم الله الرحمن الرحيم قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشائركم وأموال وأموال لقتَرَفتموها وتجارة تخشون لك فسادها ومساكن وَمَا سَاكِنُ تَضَرُّهَا أحَبَّ إِلَيْكُمْ مِنَ اللَّهِ أحَبَّ إِلَيْكُمْ مِنَ اللَّهِ وَرَسُولِهِ وَجِهَادٍ فِي سَبِيلِهِ تَرَضَّىٰ حَتَّىٰ يَأْتِيَ اللَّهُ بِأَمْرِهِ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الْفَاسِقِينَ إِنَّ الحمد لله বিষয়বস্তু হচ্ছে কুফারদের বিরুদ্ধে জিহাদের হুকুম এবং এর আবশ্যকতা এবং যারা জিহাদ করে না তাদের বিরুদ্ধে কঠোর সতর্কতা এখানে তিনি অনেক আয়াতের মধ্যে আল্লা সুবহান তাল্লার বিশেষ যে হুকুম গুলা জিহাদের ব্যাপারে এবং আল্লাহ রফুক সাল্লাম থেকে কিছু হাদিস তিনি উল্লেখ করেছেন পাশাপাশি সাল্লাফু আলহা থেকে এ আয়াত এবং হাদিসের উপরে বিশেষ যে বুঝ যে আন্ডারস্ট্যান্ডিং এ বিষয়ে তিনি উল্লেখ করেছেন প্রথমত জিহাদের আদেশ আল্লাহ সুবাহান তাল্লার তরফ থেকে জিহাদের হুকুম আল্লাহ সুবহান তাল্লাহ বলেন যে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 আল্লাহ বলেন যে পিতালকে বা করা হয়েছে। পিতাল এটা তোমাদের জন্য কল্যাণ কর এবং কোনো জিনিসকে হয়তো তোমরা ভালোবাসো এটা তোমাদের জন্য অকল্যাণ কর বুঝতে আল্লাহ জানেন এবং তোমরা জানো না সুরাবা খারা এক দুশো ষোলো নম্বর আয়তে আল্লা সুবহানা জানেন তিনি মানুষের নেচার সম্পর্কে মানুষের প্রকৃতি সম্পর্কে মানুষ যে হাতকে অপছন্দ করতে পারে যেহেতু এখানে মাল এবং জান দুইটায় জড়িত আছে কিছু কিছু মানুষের ক্ষেত্রে হয়তো বা অ্যাকসেপশান কিন্তু সাধারণভাবে অনেকেই এটাকে অপছন্দ করে যেহেতু এখানে জান এবং মাল দিতে হয় এবং আল্লাহ এটা জানেন কিন্তু আল্লাহ বলছেন যে কোনো জিনিসকে হয়তো তোমরা অপছন্দ করবে কিন্তু অ্যাকচুয়ালি এই জিনিসটা হচ্ছে তোমাদের জন্য কল্যাণকর অপরদিকে भाजपा तुम्हारे अल्लाह मध्य कल्याण निहित आती हाथ के फार्थ कर आयतर मध्यम आल्ला सुबहना सूरा बकार आयते আল্লা প্রতি পিটাল করো ফাইট করো যুদ্ধ করো এবং জেনে রেখো নিঃসন্দেহে আল্লাহ সর্ব বিষয়ে আল্লাহ কিছু জানেন এবং কিছু শুনেন আল্লাহ সুহানা তাহলে করা দুশো একান্ন নাম্বার উল্লেখ করেন যদি আপনার না করতেন প্রতিহত না করতেন এক জাতিকে বা একজনকে অপরজন দ্বারা एक जी केपर जति द्वारा गोटा दुनिया मध्य गोटिवीध्वस्त हो जो फसा सर पड़त क्यों आल्लासन विश्वबाषी दयालु परम करय सुबह सुरा बार अथवा बा सुराता पांच नम्बर आ उल्लेख करें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 मास अतिबाहत होश्रिका करो जैनेंदी करो तक अवरोध करो ए प्रत्येक घाटी तरफ सन्धान उद पे थको किंतु तवा कर सलाद गायन जाखा आदाय तभी तरह पथ से दाओ निश्चय अल्लाह अतिशय क्षमासील परम दयाल आल्ला स्पष्ट भाई दिए बासलम कबूल कर सलाद कायम कर दे शुद्ध इमान आन है जथेष न्यक्तर ग তাকে ইমান আনতে হবে সলাৎ কায়ম করতে হবে এবং জাকাত দিতে হবে আল্লাহ সুবাহ যদি তারা এটা করে তাওবা করে ইমান আনে সলাম করে এবং জাকাত দেয় তাহলে তোমরা তাদের পথ সেরে দাও সাবিহ নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন ইন্নাফুর রহিম আল্লাহ হচ্ছেন গফুর রহিম আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল এবং পরম দয়াময় الله سبحانه وتعالى سورة طوبة هيرون ترشنا مراتو اللي قرآن قاتلوا الذين لا يؤمنون بالله ولا باليوم الآخر ولا, ولا يحرمون ما حرم الله ورسوله ولا يدينون دين الحق من الذين أوتوا الكتاب حتى আল্লাহ বলেন যে তোমরা যুদ্ধ কর আহলি কিতাব ওই হুদি খ্রিস্টানদের সাথে ওইসব আহালি কিতাবদের সাথে যারা আল্লাহ এবং আখের ইমান আনে না আল্লাহ এবং তার রসুল হারাম করেছেন তা হারাম করে না এবং তারা গ্রহণ করে না তারা নতহস্ত হয়ে জিজিয়া প্রদান করে উনত্রিশ নাম্বারে তাল্লা স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন সো আবুল ইমান গন্ধে ইমাম আল হালিমি বলেন अल्लाह सुबहनता परिष्कार द्वारा कुफार देखेहत ना करत इसलम रक्षा कर सैन्यदल के ध्वस करना दी दुनिया कुफर साम्राज्य कान होत सत्य धर्म विलुप्त हो जित अनुपस्थित होता प्रमाणित जो दिन टीके थार कारण हल विहार ইমাম আল হালিমি বলেন যে এই কারণেই এই বৈশিষ্ট্যের কারণেই এই জিহাদ ইমানের ভিত্তি হবার যোগ্যতা রাখে অতঃপর কিছু হাদিস আমরা বর্ণনা করব ইবনে অমার রাজিয়াল থেকে বর্ণিত রসুল সাল্লাই সাল্লাম বলেন আন হাত্তা আল্লাহ উমির তো আননা মহাম্মদ রসুল অয়ীম ও সলাতা অয়ুক্তা আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে আমাকে আদেশ দেওয়া হয়েছে উমিরতু তো আনো কাতান্ন মানুষের সাথে আমাকে যুদ্ধ করতে আদেশ দেওয়া হয়েছে হাত তা যতক্ষণ না তারা সাক্ষ্য দেয় যে আল্লাহ সালার কোনো ইলাহ নেই এবং মোহাম্মদ সাল্লি সাল্লাম আল্লাহ রসুল সলাদ প্রতিষ্ঠা করে এবং জাকাত দেয় যদি তারা তা করে তবে তাদের রক্ত এবং সম্পদ আমার থেকে নিরাপদ শিশুবৃত্তিতেও যা ইসলামে রয়েছে এবং তাদের হিসাব আল্লাহ সুবাহ হবে হাদিসটা বর্ণনা করেছেন বোখারি মুসলিম তিরমিজি আবু দাউদ ইবনু মজা আহমদ আল বাই হাকি ইবনু হিকবান এবং ইমাম আল মালিক এবং হাদিস বর্ণনাকারী সাহাবারা হচ্ছেন ইবনু আমার আবু হরাইরা জাবির ইবনু আবদুল্লাহ আনাজ মালিক তুসারির বিন আবদুল্লাহ আস ইবনুল আস ইবনু আব্বাস সাহাল ইবনে সাদ আল্নমান ইবনু বশীর তরিক ইবনুল আশিয়াম আবু বকরা মুআ বিন জাবান সামুরা বিন জুন্দুব রাজু আল্লাহ দ্য আলান এই হাদিসটা হচ্ছে মোতির পর্যায়ের হাদিস অত্যন্ত শক্তিশালী চেইনের হাদিস যা মিথ্যা হওয়া অসম্ভব এখানে প্রশ্ন আসতে পারে যে হাসিদ্দিন আল্লাহ তো বলেছেন যে দিনের মধ্যে কোনো জবরদস্তি নেই এখানে আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম বললেন যে মানুষের সাথে আমাকে ফাইট করতে হুকুম দেওয়া হয়েছে যুদ্ধ করতে যতক্ষণ না তারা সাক্ষ্য দেয় যে আল্লাহ সালার কোনো ইলাহ নেই এবং মোহাম্মদ সাল্ল্লাহ আলাই সাল্লাম আল্লাহ রসুল সলাদ কায়েম করে এবং সাকাত দেয় এখানে তো ফাইট করতে হুকুম দেওয়া হয়েছে তো এই দুইটার কি কিভাবে হবে যে দিনের মধ্যে জবরদস্তি নেই আবার এখানে সাক্ষ্য দেওয়ার জন্য সালাদ আদায় করার জন্য ফাইট করতে হুকুম দেওয়া এটার সমন্বয় হচ্ছে এই যে জবরদস্তি নেই ব্যক্তিগত লেভেলে কাউকে ব্যক্তিগতভাবে বাধ্য করা হবে না এই দিনকে পালন করতে এটা তার অপশান আছে তার সামনে যে সে কি ইসলাম কবুল করবে কি করবে না দ্যাট মিনস আল্লাহর হুকুমের আন্ডারে হয় সে জিজিয়া দিবে অথবা সে ইসলাম কবুল করবে কিন্তু সে আমার বিধানের মধ্যে থাকবে এবং তার ব্যক্তিগত লেভেলে তাকে বাধ্য করা হবে না ইসলামকে করার জন্য। হাজার থেকে ব্যাখ্যায় তিনি বলেন যে আমার বিধান প্রতিষ্ঠা করার জন্য মানুষের সাথে যুদ্ধ করা হয় অর্থাৎ আমার বিধানকে প্রতিষ্ঠা করার জন্য আমার আইনকে আমার হকুম কে প্রতিষ্ঠা করার জন্য আমার জাজমেন্ট এই উদ্দেশ্যে অনেক উপার্জন করা যেতে পারে তিনি বলছেন এটা যুদ্ধের মাধ্যমে অর্জন করা সম্ভব অথবা আল্লাহর বিধান মেনে নিয়ে যদি কেউ জিজিয়া দেয় এটার মাধ্যমে সম্ভব এছাড়াও অমুসলিমদের মাধ্যমে জিম্বা জিম্বাহ মাধ্যমে এটা হতে পারে তবে সুক্তির ক্ষেত্রে কোনো অবস্থায় কাফিরে আল্লাহর হুকুমের বিরোধিতা করতে পারবে না দ্বিতীয় হাদিস আবু মোসান্না আল্লাহ আব্দি বলেন আমি আবু আল হাইস বলতে শুনেছি তিনি বলেন যে আমি রসুল সাল্ল ইসলামের নিকট গেলাম এবং বললাম যে আমি তার কাছে বায়াত দিতে চাই রসুল সাল্লহ আসাল্লাম আমার বায়াত গ্রহণ করলেন এই শর্তে যে শর্তগুলা কি সে আল্লাহ সারা আর কোনো ইলাহ নেই এবং মোহাম্মদ সাল্লি সাল্লাম আল্লাহ রসুল সালাদ কায়ম করা রামাদানে সিয়াম পালন করা সাক্ষাত প্রদান করা হাজ করা এবং আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর জন্য তিতাল করা যুদ্ধ করা আমি বললাম হে আল্লাহর রসুল সাল্লামিহাদ করা তিনি স্পষ্টভাবে বললেন কারণ তিনি ভুলতেন যে এখানে যে আমি শুনেছি যে ব্যক্তিযুদ্ধ কাছে থেকে পিঠ দেখাবে সে আল্লাহ ক্রুদের শিকার হবে আমার ভয় হয় যে আমি যদি যুদ্ধের সম্মুখীন হই সুসাল্লাহার হাত ধরলেন এবং বললেন যে লাহাদ তোমার সদা নাই জিহাদও নাই তুমি কিভাবে জাননাতে প্রবেশ করবে তো আবু আল হু তিনি অতএব বললেন্লা রসুল সাল্লাহামের উপরে তার উল্লেখিত তিনি বলেছেন আমি রসুল সাল আলাই সালামের সাথে বসেছিলাম তখন একজন লোক আসলো এবং বলল হে আল্লাহ রসুল ঘোরাগুলোকে ত্যাগ করা হচ্ছে এবং অস্ত্রগুলো নামিয়ে রাখা হচ্ছে এবং অনেকে দাবি করছে যে আর কোনো যুদ্ধ নেই রসুদ সাল্লাস্লাম বলেন যে তারা মিথ্যা বলেছে যাতে তারা মুসলিম মানে মুসলিম যারা আছে তাদের সাথে যুদ্ধ করার মাধ্যমে উপকৃত হতে পারে মুসলিমরা যেন তাদের সাথে যুদ্ধ করার মধ্যে উপকৃত হতে পারে এবং তারা যুদ্ধ করতে থাকবে যতক্ষণ পর্যন্ত না চূড়ান্ত সময় বা বিচার দিবস পর্যন্ত তারা যুদ্ধ করতে থাকবে এবং হাকিম এই বলেছেন। সহি হাদিস এ ব্যাপারে জানা যায় যে যখন মক্কা বিজয়ের পরে কিছু কিছু সাহাবা এ ব্যাপারে মনস্থ করলেন যে আমরা আগে আমাদের অনেক সময় আমরা দিন প্রতিষ্ঠার কাজে ব্যয় হয়েছে আমরা আমাদের ব্যবসা বাণিজ্য ক্ষেত্রিক ফার্মের দিকে মনোযোগ দিতে পারেনি যখন তারা একবার চিন্তা করতেছিলেন যে এখন কিছু সময় আমরা ওই দিকে এগুলোতে পারব। এবং তখন আল্লাহ রসুল সাল্লা থেকে ওই ব্যক্তি এসে বললেন এবং রসুল সাল্লাভ সতর্ক করলেন অপর এক বর্ণনা আছে ফাইল থেকে বর্ণিত তিনি বলেন যে একদম সাল্লামের সাথে বসেছিলাম একজন ব্যক্তি তার নিকট আসলো এবং বলল যে হে আল্লাহ রসুল ঘোরাগুলোকে এখন অবজ্ঞা করা হচ্ছে এবং অস্ত্রগুলো পরিত্যাগ করা হচ্ছে এবং কিছু লোক দাবি করছে যে আর কোন জিহাদ নেই এবং যুদ্ধের সমাপ্তি ঘটেছে তারা মিথ্যা বলেছে করতে থাকবে এবং আল্লাহ কিছু লোকের অন্তরকে পথ ভ্রষ্ট করে দিবেন এবং আল্লাহ যোদ্ধাদেরকে তাদের দ্বারা উপকৃত করবেন সেই দিন পর্যন্ত যেদিন চূড়ান্ত সময় হবে এবং शपथ पूर्ण हो चार दिन पर्यत ग कपाले भयर लिखित थक कल्याणित रसुल्लाम आरोप यहाँ प्रकाश करा शीघ्र ही तुम्हारे सर चले जाब एवं तुम्हरा अनुसरण कर जो तुम्हारा परस्पर बिुद्धे जुद्ध करते थको विश्वास घर हो आल शाम आल शाम बोलते सरिया ব্যাখ্যায় আল সিন্দি রহিমাহ বলেন ঘোরা অবমাননা বলতে বোঝায় যে অবজ্ঞা করা তাদেরকে তাদের গুরুত্ব কে কম বা নিচু করে দেখা অথবা যুদ্ধে তাদেরকে ব্যবহার না করা আর রসুল সাল্লাহ ইসলাম যে বলেছেন যে এখন যুদ্ধ শুরু হয়েছে এখন যুদ্ধ শুরু হয়েছে কথা পুনরাবৃত্তি করার কারণ হচ্ছে এর গুরুত্ব প্রকাশ করা এর অর্থ হয়েছে। এটা তো কেবল হচ্ছে এবং দিয়েছে এটা এত তাড়াতাড়ি সমাপ্ত হয় অথবা এর অর্থ হল যে প্রকৃত যুদ্ধ তোমার শুরু হয়েছে কারণ এতদিন তারা নিজেদের রাজ্যের মধ্যে নিজেদের যে এরিয়া এর মধ্যে যুদ্ধ করতেছিলেন আরবের যে ভূমিগুলা ছিল কিন্তু এখন সময় এসেছে সৈন্যদল জিহাদার তালাব করার এসেছিল আল্লাহর হকুমের আওতায় দারুল ইসলামের আওতায় এসেছিল খিলাফায়ের আন্দারে এসেছিল যাই হোক আমরা আল সিন্দি এ হাদিসের ব্যাখ্যায় যা বলতে ছিলেন এ প্রসঙ্গে ছিলাম এর অংশ বিশেষের মধ্যে যেটা আমরা বলছি আল্লাহ কারো কারো অন্তরকে পদ করে দিবেন এর অর্থ হল তিনি বলেন আল সিন্দি রাহিম বিশ্বাসীদের আল্লাহ ইমানদারদেরকে তার জন্য যুদ্ধ করা এবং তার চূড়ান্ত লক্ষ্য আল্লাহকে সন্তুষ্ট করার সুযোগ থেকে বঞ্চিত করবেন না ঘোরাগুলোর কপালে মঙ্গল রয়েছে এর অর্থ প্রতিদান পুরস্কার অথবা সম্মানের মহিমা হতে পারে থেকে বর্ণিত সদি সাল্লাম বলেন কাফেরদের বিরুদ্ধে জিহাদ করো তোমার সম্পদ অস্ত্র এবং জিহ্বা দ্বারা তোমার কথা দ্বারা তোমার জিহ্বা দ্বারা বোঝায় যে উ আহমদ এবং আল হাকিম সাল ইসলাম থেকে আরো বর্ণিত যে তিনি বলেন তোমাদের জন্য আমার পাঁচটি আদেশ রয়েছে সেটা হচ্ছে সানিয়া সোনা তো মান্য করা আল জিহাদ তিনি বলেন্লাহ আল্লা বলেছেন মাকাহ বিজয়ের পরে আর কোনো হাজরত নেই এবং জিহাদ এবং এর জন্য অবশিষ্ট আছে এবং যদি তোমাদেরকে জিহাদের জন্য ডাক দেওয়া হয় তবে তোমরা যুদ্ধ করো একচল্লিশ নম্বর আয়াহি সদি তুমি এটাই তোমাদের জন্য উত্তম ইঙ্কুম তুম তালামুন যদি তোমরা জানতেছ এই আয়াতের মধ্যে হালকা এবং ভারী তারা কি বোঝানো হয়েছে এ ব্যাপারে আবি সালেহ বলেন যে जिहा अतर आय तेलावत कर, आ, कर खुजे पाईना তিনি পুনরায় জিহাদ আরম্ভ করলেন আমাদেরকে মনে রাখতে হবে ইন্ডিভিজুয়াল ফার্দ কিন্তু তিনি তখনই এই কথা বলছেন যখন ফার্দুল কি যে এ আয়াতে আমি আমার জন্য কোনো ওজোর খুঁজে না যখন আল্লাহ হুকুম করেছেন হালকা অথবা ভারী অবস্থায় বেরিয়ে পড়ার জন্য আবু সাহেবা আল হাকেম বর্ণনা এটা হচ্ছে ব্যস্ত এবং ব্যস্ততাহীন অবস্থা হালকা এবং ভারী হচ্ছে ব্যস্ত এবং ব্যস্ততা অবস্থা এটা বলা হয়েছে যে ভারী বলতে এমন ব্যক্তির কথা বুঝায় যার সম্পত্তি আছে এবং সে ভয় পায় যদি সে জিহাদে যায় তবে এগুলো সে হারাবে হালকা বলতে এমন কিছুকে কি বোঝায় এমন ব্যক্তি বোঝায় যার সম্পত্তি আছে সুতরাং অনেক সম্পত্তি আছে সুতরাং তার কোনো চিন্তা নেই সেগুলাকে হারানোর কোনো ভয় করে না আল কুর্তুদি রহিমা হল্লা তিনি বলেন যে আয়টি সবার জন্য এবং সবার উপর একটা কার্যকর যুদ্ধে অংশগ্রহণ তাদের জন্য সহজ সাধ্য হোক বা না হোক সহজ সাধ্য হোক বা না হোক সবার জন্য হুকুম যে তোমরা অথবা ভারী অবস্থায় আল জুহুরি বলেন যে আবনু আল মোসাহ যুদ্ধের মধ্যে যোগদান করে চোখ হারান তাকে বলা হলো আপনি তো অসুস্থ তিনি বলেন যে আস্থা ফেরুন না আল্লাহ বলেন যে এমন কিছু লোক আছে যাদের ওজোর না থাকা সত্ত্বেও তারা যুদ্ধ থেকে পলানোর জন্য বিভিন্ন রকম তর্ক করে ওজোর খুঁজে আর এমন কিছু লোক আছে যাদের ওজোর থাকা সত্ত্বেও এবং তিনি বলেন এলাওয়াতেন তোমরা বেরিয়ে পড়ো হালকা অথবা ভারী অবস্থায় তখন তিনি বলেন যে আমি দেখতে পাই আল্লাহ আমাকে ডাকছেন হই আমি যুবক নয়তো আমি বৃদ্ধ বলি তিনি তার ছেলেদেরকে সন্তানদেরকে বললেন যে আমাকে তারা বললেন তিনি পর্যন্ত না তিনি মৃত্যুবরণ করেছেন এবং আমার রাজিয়াল সাথে জিহাদ করেছেন এখন আপনার তরফ থেকে আমাদেরকে যুদ্ধ করার অনুমতি দিন তিনি বললেন যে আমাকে যুদ্ধের জন্য প্রস্তুত করো তখন তারা তাই করল তো তিনি সমুদ্রে একটি যে হাদের অভিযানে বের হলেন এবং মৃত্যুবরণ করলেন তারা মানে সাত দিন পর্যন্ত ওনাকে কবর দেওয়ার জন্য কোনো দ্বীপ খুঁজে পাচ্ছিল না কিন্তু ওনার শরীরের কোনোই পরিবর্তন হয় নাই অপর হাদিসে এসেছে আব্দুর রজাদ থেকে বর্ণিত মাফল রহিমাউল্লা কিমলার দিকে মুখ ফিরে দশ বার আল্লাহর নামে শপথ করতেন বলতেন যে যুদ্ধের জন্য বেরিয়ে পড়া তোমাদের জন্য বাধ্যতামূলক অত শিক্ষার্থীদের দিকে ফিরে বলতেন যে যদি তোমরা আমাকে দশ বার দিক শপথ করতে বলো আমি তাই করতাম তা যতবার বলো আমি করব। হাত হচ্ছে পার্থ এই হচ্ছে হাত করার যে হুকুম আল্লা সুবাহানা তালার তরফ থেকে এটা যে অবলিগেশন এবং এটা না করার ব্যাপারে যে পানিশমেন্ট এটা না করার ব্যাপারে যে সতর্কতা এ অধ্যায়ে তিনি আল্লাহ সুবহানা তালার আয়াত এবং রসুল সাল্লি সাল্লামের হাদিস থেকে স্পষ্টভাবে নির্দেশগুলো উপস্থাপন করেছেন এই প্রথম অধ্যায়ের দ্বিতীয় অংশকে কাবার করব। সেখানে জিহাদের হুকুমের আবশ্যকতা জিহাদের যে আবশ্যকতা এবং জিহাদ করে না তাদের বিরুদ্ধে কি কঠোর সতর্কতা আছে এই সম্পর্কে আমরা করব। এখানে তিনি সাব অধ্যায়ে এই শিরোনামে এনেলেন যে জিহাদ কি ফার্দেকিফায়া নাকি ফার্দুল আইন তো তিনি এখানে বলেছেন যে অধিকাংশ আলেমের মধ্যে কাফেরদের কে তাদের ভূমিতে আক্রমণ করা হচ্ছে ফার্দেকিফায়া ইনে মুসাহ এবং ইবনে সুব্রমাহ বলেন যে এটি একটি দায়িত্ব যা হচ্ছে ফার্দুল আইন বা প্রত্যেক ব্যক্তির উপরে অর্পিত ইহাতে সর্বনিম্ন প্রতি বছর একবার অন্তত আক্রমণ করতে হবে কোন বিশেষ প্রয়োজন যেমন মুসলিমদের দুর্বলতা শত্রুদের অধিক সংখ্যা অথবা কুফারদেরকে প্রথম আক্রমণ করলে পুরা ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা অথবা যদি সঞ্চিত মাল না থাকে যে করার মতো। অথবা এরকম কোনো ওজোর ছাড়া যুদ্ধ ব্যতীত কোনো একটা বছরও পার করার অনুমতি নেই যদি কোনো প্রয়োজন না পড়ে তবে এক বছরের বেশি সময়ের জন্য কুফারদের আক্রমণ করার ক্ষেত্রে বিলম্ব করার কোনো অনুমতি নেই এটা ইমাম শাহ বক্তব্য ইমাম আল হারামাইন এ সম্পর্কে বলেন যে আমি থাকা গ্রহণ করি। তিনি বলেন যে জিহাদ একটা আদেশমূলক ডাক এবং এটি অবশ্যই প্রতীক্ষিত হবে যার তার সামর্থ্য অনুযায়ী যতক্ষণ পর্যন্ত না পৃথিবীতে একজন মুসলিম ব্যথিতা কেউ অবশিষ্ট না থাকে এবং এমন ব্যক্তি থাকে যে নিজেকে ইসলামে সমর্পণ করে আরো অনেকবার করা উচিত যা শিখ এর শাস্ত্রের আলঙ্কন বলেন তার কারণ হলো সাধারণত যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণের যে সময় লাগে তা বছরে একবারের যুদ্ধ ক্ষেত্রে প্রতিবন্ধক হতে পারে এটা অনেক সময় হতে পারে যে অনেক প্রস্তুতির প্রয়োজন পড়ে অনেক মাল অন্যী এবং হাম্বলি মহাতের অনুসারী আলমুগনির লেখক তিনি বলেন যে আলমুগনি যিনি লিখেছেন হাম্বলি মজাহের অনুসারী তিনি বলছেন যে জিহাদের সর্বনিম্ন সংখ্যা হলো বছরে একবার সুতরাং বছরে একবার জিহাদ চালানো হচ্ছে कख बस जिहा प्रयोजन देख तभी मुस्सलिम से चाहिदा पूरण करते हमाली माधबर मतमत इमाम अल कुरतुबी रहीमाह तफसर मध्य बफसर कुरतुबिर मध्यम खलिफर पर जरूरी बसरे एक बार मुसलिम शत्रुभिजान इमाम अंश ग्रहण कर खलीफ अंश ग्रहण करबी तब इमाम उचित अंश ग्रहण करते समर्थ ना हन कारण सम्भव ना होमाम उचित एक सामर्थ्यवान व्यक्ति के प्रेरण करा जाके विश्वजोग्य मन करें शत्रु के इसलम आहवान जाना तर हार्मे दीबी आल्ला दिन के विजित कर दिन के विजयी कर তারা ইসলামে প্রবেশ করে তিনি বলেন যে এখানে লক্ষ্য করুন যে সেনা দল প্রেরণের উদ্দেশ্য মধ্যে একটা হলো শত্রুর কুফফারদের যে হার্ম এটাকে দূর করা এজন্যই আসলে মুসলিমরা কখনই প্রশান্তি লাভ করবে না যতক্ষণ না मुस्लिम करते तो, तो, तो जिहा शिशु मानसिक भाव अक्षम महिला असुस्थ बे व्यक्ति का ना अथवा सामान्य असुस्थ মাথা ব্যথা দাঁতে ব্যথা অথবা জ্বর অথবা সামান্য খোরা ব্যক্তির উপর এটি বাধ্যতামূলক। এটা এবং বলেন আমি সম্পর্কে বাধ্য না এবং আল্লাহই সবচেয়ে ভালো জানেন এটি আলিমপুরের প্রচলিত মত যে একজন ব্যক্তি অভিভাবকের অনুমতি ব্যতীত তার যে ওয়ালি তার যে অভিভাবক তার অনুমতি ব্যতীত গাজোয়াতে অংশগ্রহণ করতে পারবে না তবে এটা হচ্ছে কখন এটা হচ্ছে কালেক্টিভ তখন। কিন্তু ঘাঁটি গাড়ি যে আক্রমণ করবে যেকোনো মুহুর্তে তখন কি হয়ে যায় জিহাদ হয়ে যায় ফার্দুল আইন তখন ওই পরিস্থিতিতে তখন আর অনুমতির প্রয়োজন নাই যেরকম দাস তার মনি যে অনুমতি এটা সারা বেরিয়ে পড়বে নারী তার স্বামীর অনুমতি ছাড়া বেরিয়ে পড়বে তবে এখানে নারী জিহাতে হাতে অংশগ্রহণ করার ক্ষেত্রে এই ব্যাপারে স্ট্রং ফিক হয় যুদ্ধের জন্য সে যদি যুদ্ধ করতে সমর্থ হয় সেক্ষেত্রে আদারওজ নয় তারপর হচ্ছে দাস তার মণিবের অনুমতি ব্যথিত সক্ষম নারী তার স্বামীর অনুমতি ব্যথিত সন্তান তার অভিভাবকের অনুমতি ছাড়া ঋণী ব্যক্তি তার ঋণদাতার অনুমতি ব্যতীত বেরিয়ে পড়বে মতামত যদি কোন নির্দিষ্ট স্থানে শত্রুরা মুসলিমদের ঘেরাও করে এবং যদি মুসলিমদের পক্ষে একত্রিত হওয়া এবং যুদ্ধের জন্য প্রস্তুত হওয়া সম্ভবপর না হয় তবে धान मु बक्ति दास पुरुष नारी बंग असुस्थ अंध सब व्यक्तर प्रे कुछ सबमिट कर लेकर हत्या करा इन बिकल्पैया नहीं তখন ক্ষেত্রে সবার জন্য করতে সাথে। আর যদি আত্মসমর্পণ করলে সাবমিট করলে এখানে হত্যা না করে এমন থাকে যে তাকে হতে যুদ্ধবন্দী করবে মুক্তিপণ নিয়ে দিবে মানে হত্যা করবে না এরকম নিশ্চয়তা থাকে সেক্ষেত্রে অনুমতি আছে তবে ফাইট করাই উত্তম তাদের কাছে সাবমিট করা উত্তম নয় এরপর যদি কোনো নারী আশঙ্কা করে যে তাকে কারারুদ্ধ করলে তাকে বন্দি করলে তাকে ধর্ষণ করবে বা তার ইজত নষ্ট করবে তাহলে তার জন্য মানে তাদের সাথে করা করা তাদের সাথে যুদ্ধ যদি এটার কারণে তার হয় কারণ কাউকে ব্যবিচার করানোর চেষ্টা করলে সেক্ষেত্রে সে এটাতে করবে না এবং তাদেরকে মোকাবেলা করবে যদি এটার কারণে তার মৃত্যুও হয় তার মৃত্যুর সেওয়া উত্তম তার ইজ্জত নষ্ট হওয়ার যদি আক্রান্ত এলাকায় কিছু মুসলিম শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করতে অগ্রসর হয় এবং তারা সংখ্যা যথেষ্ট হয় তারা একাই যুদ্ধ করতে সক্ষম হয় তথাপি অন্য মুসলিমদের দায়িত্ব হবে তাদের সহায়তা করা তারা যদি সক্ষম হয় যে মোকাবেলা করতে তাদের সাথে ফাইট করতে তবু অন্য মুসলিমদের দায়িত্ব তাদেরকে সাহায্য করা আল মোয়ার্দি বলেন যে যেহেতু এটা প্রতিরোধমূলক নয় সুতরাং প্রত্যেক মুসলিমের জন্য এটা দায়িত্ব যে তারা এলাকায় জিহাদ করবে যখন এটা ফারদুল কি আসছে সেক্ষেত্রে যদি কুফাররা এমন কোনো জনশূন্য মুসলিম ভূমিতে নেমে আসে যেটা জনপূর্ণ এলাকা থেকে দূরে অবস্থিত যেখানে মানুষজন ওভাবে বাস করে না কিন্তু এটা দারুল ইসলামের আওতায় এটা মুসলিমদের ল্যান্ড সেক্ষেত্রে দুইটা মত আছে প্রথম হল যেমন ইমাম আল হারামাইন তিনি বলেন যে মুসলিমদের জন্য এটা অত্যাবশ্যকীয় নয় তা ফার্গ নয় যে সে এমন কোন নিঃসঙ্গ ভূমিকে রক্ষা করার জন্য নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধ করবে ইমাম নবী রহিমা তিনি বলেন যে ইমাম আল হারামাইনের মন্তব্য এখানে গ্রহণযোগ্য নয় তিনি বলেন যে কেমন করে মুসলিমরা মেনে নিবে যে অমুসলিমরা দারু ইসলামের কোন অংশকে নিয়ে নিবে যেখানে আমাদের পক্ষে রক্ষা করা সম্ভবপর আল কুরতুবি রহিম্লা তিনি বলেন যে যদি শত্রুরা মুসলিমদের ল্যান্ডে কাছে চলে আসে এমন কি যদি প্রবেশ নাও করে তাহলেও মুসলিমদের প্রতি এটা ফার্জ যে সে সেখানে যাবে এবং ওই শত্রুর সাথে সাক্ষাৎ করবে নিজদের দিনের বিজয় এবং কর্তৃত্ব অর্জনের জন্য এবং শত্রুকে পরাভূত করার জন্য আল বাবাই বলেন যে বাহিরের দেশের শত্রুদের দ্বারা আক্রান্ত দেশের সব এটা চতুর্পের যে ল্যান্ড ল্যান্ডগুলো আছে মুসলিমদের যে অন্যরা আছে তাদের জন্য এটা ফার্দুল আইন যে তাদের সাথে অংশগ্রহণ করবে এবং ফাইট করবে এবং অনেক দূরে যারা অবস্থিত তাদের জন্য এটা হচ্ছে ফার্দুল কিফায়া যদি ওই ল্যান্ডে যারা আছে এবং তাদের চতুর্পাশে যারা আছে তারা তাদের পক্ষে তারা যথেষ্ট সংখ্যক না হয় এবং সক্ষম না হয় আস্তে আস্তে সমস্ত দুনিয়ার মধ্যে এই ফার্দুল আইন ছড়িয়ে পড়ে অন্যদের প্রতি তা দায়িত্ব হয়ে যায় যে তাদের সাথে অংশগ্রহণ করা এবং ফাইট করা এবং কুফফারদেরকে মুসলিমদের ল্যান্ড থেকে বের করে দেওয়া এই হচ্ছে জিহাদের হুকুম এবং আবশ্যকতা সংক্রান্ত যা তিনি আলোকপাত করেছেন আলমার তখন দ্বিতীয় পার্টে তিনি এখানে আলোচনা করেছেন যে যারা জিহাদে অংশগ্রহণ করে না তাদের শাস্তি তিনি কোরআন এবং সন্ন্যাহ থেকে অত্যন্ত সুস্পষ্টভাবে এ বিষয়ে নিয়ে এসেছেন যারা জিহাদে অংশগ্রহণ করে না তিনি এতক্ষণ হুকুমগুলা বর্ণনা করলেন যে জিহাদে অংশগ্রহণ করার হুকুম কি আবশ্যকতা কি এটা কেন যারা তাদের প্রতি ফার্দ হওয়ার পরেও জিহাদ করে না তাদের কি শাস্তি যারা জিহাদ করে না তাদের কি শাস্তি এ সম্পর্কে আমরা দেখি তিনি এখানে প্রথমত সুরাত চব্বিশ নাম্বার নিয়ে এসেছেন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 أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدر قوم الفاسقين الله قلت তোমাদের যে গোত্র ও তোমাদের যে ধনসম্পদ। সম্পদ তোমরা যা অর্জন করেছো যে ধন সম্পদ অতিজারাত এবং তোমাদের সেই ব্যবসা যেটা তোমরা মন্দা পরার আশঙ্কা করো এবং এবং সেই বাসস্থান যেটাকে তোমরা পছন্দ করো তোমাদের হয়। এই তিনটা জিনিস থেকে যদি তোমাদের এই আটটা জিনিস প্রিয় হয় আল্লাহ আল্লাহ রসুল এবং আল্লাহ রাস্তায় জিহাদ করার চেয়ে যদি তোমাদের নিকট প্রিয় হয় তোমাদের পিতা তোমাদের সন্তান তোমাদের ভাই তোমাদের স্ত্রী তোমাদের গুদ্ধ গোষ্ঠী এবং তোমাদের ব্যবসা বাণিজ্য যেটা জিহাদ করার আল্লাহ বলছেন যে আল্লাহ নির্দেশ আসা পর্যন্ত फ्रदायदर्शन करेंतर्क जिहा कर प्रिय है तुम्हारे आल्लाधान आल्लासा वेट करो आल्लाह फासिक सम्प्रदाय हिदायत करें ना। যারা তাদের নিজেদের কারণে এবং আত্মীয় স্বজন ব্যবসা বাণিজ্য বাসস্থান কারণে এগুলোর প্রতি মোখ ভালোবাসা এগুলোর ক্ষতি হয়ে যারা আশঙ্কা যারা জিহাদে অংশগ্রহণ করে না অতঃর আল্লাহ সুবাহ সুরা তাও আটত্রিশ নাম্বার আয়াতে বলেন يا أيها الذين آمنوا ما لكم إذا قيل لكم انفروا في سبيل الله فساقلتم إلى الأرض أرضيتم بالحياة الدنيا من الآخرة فما متاع الحياة الدنيا في الآخرة إلا قليل هاي <تصفيق> من তোমাদের কি হলো যে তোমাদেরকে যখন বলা হয় আল্লাহ রাস্তা বের হয়ে পড়া হয়ে তুলনায়াতি আখেরাতের তুলনায় দুনিয়ার জীবনের যে উপকরণ এটা অলিল এটা অত্যন্ত অল্প এরপরে রায়তাল্লাহ বলছেন যে যদি তোমরা অবিধানে বাহির না হও তবে তিনি তোমাদেরকে মর্মন্তুজ শাস্তি দিবেন এবং অপর জাতিকে তোমাদের সলাভিষুদ্ধ করবেন এবং তোমরা আল্লাহর না। الله شربه بشي شربه شبتمان قطور الله سبحانه وتعالى سورة طوبر كشنام براتي بولن سرح المخلفون بمقعدهم خلاف رسول الله وكرموا أن يجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله وقالوا لا تنفروا في قُلْ نَارُ جَهَنَّمَ أَشَدُّ حَرًّا لَوْ كَانُوا يَفْقَهُونَ فَلْيَضْحَفُوا قَلِيلًا وَلْيَبْكُوا كَثِيرًا جَزَاءً بِمَا كَانُوا يَفْسِبُونَ الله سزئ. যারা পিছনে রয়ে গেল এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে করলো এবং তারা বলল যে গরমের মধ্যে অভিযানে বের হয় না আল্লাহ বলেন যে বলো উত্তাপে যাহার নামের আগুন হচ্ছে প্রচন্ডতম যদি তোমরা বুঝতে অতপর বলছেন যে ফালিয়া হাকু কালি অর্থাৎ তারা কিঞ্চিত হেসেনিক অলিয়াবকু কা তার প্রচুর কাঁদবে কারণ কি বিমা কানুন যেটা তারা অর্জন করছে এই জন্য ইবনে অমর রাজিউল্লা থেকে বর্ণিত তিনি বলেন যে আমি রফুল সাল্লাইসাল্লামকে বলতে শুনেছি যদি তোমরা ইনাহ মানে এক ধরনের সুদ এবং গরুর ল্যাজ অনুসরণ করো এবং কৃষক হয়ে পরিতৃপ্ত হয়ে যাও সন্তুষ্ট হয়ে যাও এবং জিহাদ প্রত্যাখ্যান করো আল্লাহ তোমাদের উপরে ততক্ষণ পর্যন্ত না এইসবে জড়িয়ে ফেলার কারণে সে দীহাত থেকে মুখ ফিরে নেয় তাহলে আল্লাহ তাদের প্রতি শত্রুদেরকে ছেড়ে দিবেন শত্রুরা তাদের প্রতি প্রাধান্য লাভ করবে শত্রুরা তাদের উপর লাঞ্চনা বয়ে আনবে এবং তা ততক্ষণ পর্যন্ত দূর করা সম্ভব হবে না যতক্ষণ না তারা তাদের দায়িত্বের দিকে ফিরে না আসে এবং এটা তারা শুরু না করে আর সেটা হচ্ছে যে এই কুফারদের বিরুদ্ধে যুদ্ধ করা তাদের ব্যাপারে কঠোর এবং নিষ্ঠুর হওয়া দিন প্রতিষ্ঠিত করা ইসলাম এবং তার অনুসারীদেরকে বিজয় দেওয়া বিজয়ী করা এবং আল্লাহর প্রতিশ্রুতি আল্লাহর কালেমাকে উচ্চে তুলে ধরা এবং কুফর এবং তার অনুসারীদেরকে অবমাননা করা এই জিনিসগুলা যদি তারা না করে তাহলে তাদের প্রতি লাঞ্ছনা এবং গঞ্চনা বয়ে আসবে যা আজকের জমিনে বাস্তবতে আমরা দেখতে পাই তারা যখন মুসলিমরা যখন তাদের যে অবলিকেশন যে জিহাদ এটাকে ফেরে দিয়েছে যখন ব্যবসা বিলাসের দিকে পড়েছে এগুলাতে ব্যস্ত হয়ে পড়েছে শত্রুরা থেকে বসেছে তাদের প্রতি তাদের ল্যান্ড গুলাকে নিয়ে নিচ্ছে তাদের ল্যান্ডে প্রবেশ করছে কুফাররা তাদেরকে লাঞ্ছিত করতেছে প্রতি পদে পদে তাদেরকে লাঞ্ছিত করতেছে এই অবস্থা ততক্ষণ দূর হবে না যতক্ষণ না তারা তাদের দায়িত্বের দিকে প্রত্যাবর্তন করে তাদের তোমরা তোমাদের দিনে প্রত্যাবর্তন করো কারণ জিহাদ হচ্ছে এই দিনের রক্ষা কবচ এই দিনকে রক্ষা করার জন্য জিহাদ যখন জিহাদ থাকবে না তখন এই দিন থাকবে না দিন প্রতিষ্ঠিত থাকবে না যা আজকের ওই জমিনে আমরা দেখতে পাই অতপর এখানে আবু বকার রাজি আল্লাহন বলেন যে যদি কোনো ব্যক্তি জিহাদ বন্ধ করে দেয় তাহলে আল্লাহ তাদের সবার উপর শাস্তি আরো করবেন এবং তাদেরকে শাস্তি দ্বারা আবৃত করবেন বর্ণনা করেন যে যখন আবু বকর রাজি আল্লাহ খলিফা হলেন তখন তিনি পুলপিঠে দাঁড়ান এবং তিনি বলেন যে যদি মানুষ যুদ্ধ না করে তবে আল্লাহ তাদেরকে দারিদ্র দ্বারা শাস্তি দিবেন কিছু মানুষ আমি দেখি যারা জিহাদ করে না কিন্তু সম্পদশালী এর উত্তর কি এর উত্তর হল সম্পত্তি মানে অর্থের পরিমাণ না সম্পত্তি হল পরিতৃপ্তি এবং সন্তুষ্টি যা হৃদয়ের মাঝে বিদ্যমান যখন মানুষ যুদ্ধ বন্ধ করে দেয় তখন সে যুদ্ধ জয়ের যে পুরস্কার এমন অবস্থা তুমি তাদের মধ্যে খুব অল্প সংখ্যক পাবে যাদের সম্পদ উপার্জন হারান তারা তখন পার্থিব কিঞ্চিত সম্পদের জন্য আকাঙ্ক্ষা করতে থাকে এটা তাদের লাঞ্ছনাগ্রস্ত করে দেয় এবং তারা ধন দাস হয়ে পড়ে কিন্তু যারা মুজাহিদ তারা আল্লাহর আস্তায় তারা লোভ লালসা থেকে মুক্ত তারা তাদের অর্জিত সম্পদ পরকালের জন্য আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে আল্লাহর নির্ভর করে এগুলাকে তারা বিলিয়ে দেয় এবং আল্লাহ তাদেরকে পুরস্কার হিসাবে বিজয় দান করেন দুনিয়া এবং আখেরাতে এবং তারা যে সম্পদ অর্জন করে যে মুজাহিদরা সেটা হচ্ছে সবচেয়ে হালাল গনিমা গনিমা এর মাধ্যমে তারা তাদের তরবারির দ্বারা যে সম্পদ অর্জন করে এটা হচ্ছে সবচেয়ে পিওর এখানে কোনো খাদ নেয় এখানে আমরা একটা ঘটনা নিয়ে আসতে পারি। উসমান আনহু তিনি অনেক সম্পদের অধিকারী ছিলেন এবং তিনি আল্লাহ সুহান তালার সন্তুষ্টির যত ওয়ে আছে এগুলাতে তিনি খরচ করতেন তিনি যখন মারা যান তখন তিনি ওসিয়াত করে যান যে উনার সম্পত্তির একটা অংশ এটা হচ্ছে যারা বাজারে অংশগ্রহণ করছেন যে ওসিয়াত করে তাদের মধ্যে একটা এক একজনের প্রশানে একটা ভালো অঙ্কের ইয়ে এর মধ্যে আব্দুর রহমান আউফ আওফ আলানহ তিনিও ছিলেন তিনিও বাজারে অংশগ্রহণকারী সাহাবি তিনিও অনেক বিশাল সম্পদের অধিকারী ছিলেন এবং ওনার কাছে যখন এটা প্লেস করা হলো যে উসমান রাজিউলান তিনি যে ও মাধ্যমে করে গেছেন এটার জন্য আব্দুর রহমান আউফের অংশ একটা পোষণ পড়লো তো তিনি এটাকে গ্রহণ করলেন এবং বললেন যে আমি এটা কেন গ্রহণ করবো না কারণ উসমান সবচেয়ে পিওর অতঃপর এখানে ইবন হাজ তিনি এখানে হাদিস নিয়ে এসেছেন আবু ফরাইহু থেকে বর্ণিত রসুল সাল্লাম বলেন সে ব্যক্তি যুদ্ধ করে না এবং যুদ্ধের জন্য নিয়াত করে নেয় এবং এমন অবস্থায় সে মৃত্যুবরণ করে সে মুনাফিকের একটা শাখার মধ্যে মৃত্যুবরণ করবে মুসলিম শরীফের হাদিস আল্লাহ স্কলারদের থেকে ব্যাপারে আছে যে যখন জিহাদ থাকে না যখন ফাহুল কিফায়া এবং তখনও তত জরুরি নয় সমস্ত মুসলিম ল্যান্ডগুলা মুসলিমদের ক্যাপচারে আছে ইভ্যান কুফারদের অনেক ল্যান্ড তারা দখলে নিয়ে নিছে তখন আর যুদ্ধ করার তেমন বেশি সুযোগ নেই অবস্থায় হচ্ছে নিয়াত আর যখন জিহাদ যথেষ্ট নয় তখন হচ্ছে যুদ্ধ করেনি এবং যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করেনি অথবা সে কারো অনুপস্থিতিতে তার যে ফ্যামিলি তাদের খোঁজখবর রাখেনি আল্লাহ তাকে একটা দুর্দশা দ্বারা আঘাত করবেন মানে তাকে আল্লাহ আজাদ দিবেন পানিশমেন্ট দিবেন আবু দাউদ যে জিহাদও করল না এবং জিহাদের জন্য প্রস্তুতিও গ্রহণ করল না এবং যেসব ফ্যামিলিগুলা যেসব মুজাহিদরা পিছনে রেখে গেছে তাদের দেখাশোনা করলো না এটার একটা কিছু করলো না আপনার তাকে পাকড়াও করবেন শাস্তি দ্বারা অতপর ইবনাহাজ তিনি এখানে তন্ত গুরুত্বপূর্ণ এবং সুন্দরভাবে নিয়ে এসেছেন যে যারা পিছনে পড়ে থাকে তাদের জন্য কিছু উপদেশ তিনি নিয়ে এসেছেন তিনি বলছেন যে তোমরা যারা জিহাদকে অবহেলা করেছ এবং সফলতার পথ থেকে দূরে সরে থেকেছ তোমরা নিজেদেরকে আল্লাহ করুণার রসমত থেকে বঞ্চিত হবার অবস্থানে নিয়ে এসেছ এবং নিজেদেরকে সর্বশ্রেষ্ঠ পুরস্কার থেকে বঞ্চিত করেছ কিসে তোমাদেরকে পিছনে ফেলে রাখলো কেন তোমরা মুজাহিদিনদের সারিতে যোগদান করনি কেন তোমরা তোমাদের জীবন এবং সম্পদ বিসর্জন ইতস্তত করছ কারণ কি কারণ কি এই যে তোমরা দীর্ঘ জীবন কামনা কর তোমাদের পরিবার তোমরা কে রূপ চাও যে তোমরা জিহাদের পূর্বে আরো অনেক বেশি সৎকর্ম করার ভাষনা করতে চাষ অথবা তোমার সুন্দরী স্ত্রীর প্রতি ভালোবাসা অথবা তোমার ক্ষমতা পদমর্যাদা অথবা আরামদায়ক জীবন করণের প্রতি আসক্তি এছাড়া তো কিছুই তোমাদেরকে ধরে রাখতে পারে না জিহাদ থেকে এই যে কারণ গুলা এগুলোর কোনো একটা যদি তোমাদেরকে জিহাদ থেকে দূরে সরিয়ে রাখে তবে না ওই হুকুম আল্লাহ সুবাহ আল্লাহ সুবাহন তাল্লাহ বলছেন হে মামদারা তোমাদের কি হলো যে যখন তোমাদেরকে বলা হয় যে আমদারাস্তায় অভিযানে বের হোমরা মাটিতে লেগে থাকো তোমরা দুনিয়াকে কামড়ে ধরো আখড়ে ধরো তোমরা কি পরকালের বিনিময়ে দুনিয়ার জীবন নিয়ে সন্তুষ্ট হয়ে গেলে বস্তুত এই দুনিয়ার জীবন হচ্ছে ভূগ বিলাসের এবং এটা হচ্ছে আখের তুলনায় অত্যন্ত সামান্য তো তিনি বলছেন যে মনোযোগ দিয়ে শোনো যা কিছু তোমাদের জিহাদে যাওয়া থেকে বিরত রাখছে তার প্রতি আমি জবাব দিই তিনি বলছেন যে আমি জবাব দিই এই জিনিসগুলা তোমরা যেসব কারণে জিহাদ থেকে পিছনে থাকো তাহলে তোমরা উপলব্ধি করতে পারবে তোমরা বুঝতে পারবে যে তোমরা কি থেকে বঞ্চিত হচ্ছে এবং কিসের কারণে শয়তান তোমাদেরকে পিছনে রাখতেছে এক নাম্বার কারণ তোমরা দীর্ঘ জীবন কামনা করে এ সম্পর্কে তিনি বলেন যে আল্লাহর নামে বলছি সাহসিকতা আয়ু কমায় দেয় না আর কাপুরষতা একে বৃদ্ধি করে না যে সাহসী যে বীরপুরুষ তার এই সাহসিকতা তার যে আয়ু আছে এটার থেকে এক বিন্দু কমায় দেয় না আর যে কাপুরুষ তার এই কাপুরসতা তার ভীতি তার পিছনে থাকা এটা তার আয়ুকে একটু বাড়ায় না যে সাহসী তার আয়ুষ কমে যায় না সে নির্দিষ্ট সময় আগে মারা যায় না আর যে কাপুরুষ তার মৃত তারি কাপুরুষ তার হায়াত কে বাড়াই দেয় না আদা সুবাহ কি বলেন এ সম্পর্কে এগারো নম্বর আয়তে কিন্তু যখন কারণ নির্দিষ্ট কাল উপস্থিত হয় তখন অবকাশ দিবেন না তোমরা যা করো আল্লাহ মানে যখন নির্দিষ্ট কাল উপস্থিত হবে আর অবকাশ দেওয়া হবে না আর এক মুহূর্তের জন্য অবকাশ দেওয়া হবে না নির্দিষ্ট কালের মধ্যেই মৃত্যু হবে এটা আগেও হবে না পরেও হবে না আল্লাহ সুবাহ যেখানে বলেছেন সবাই আমার নিকট প্রত্যাবর্তিত হবে সুরা আঙ্কাবুতের সাথে আল্লাহ বলেন নহাস বলেন যে তোমরা যারা নিজেদের সাথে প্রতারণা করছ মনে রেখো ঋতুকালে তীব্র বেদনা এবং যন্ত্রণা রয়েছে क्या विचार दिवस प्रचंड प्राप्त मृत्यु कष्ट शहीद के स्पर्श करना क्या मत भीत मुक्त से मृत्यु जंत्रणार किस अनुभव करना सामान्य काटा फुटले जे रखना व्याथा अनुभव कर किसुए कष्ट है मृत्यु समय তিনি ভাযামার প্রিয় ভাই আমার তুমি কেন এমন ফেলায় হারানো আর মৃত্যুর পর কবরের আঘাত থেকে তুমি লাভ করবে যদি অংশ গ্রহণ করা এবং শাহিদ হোক মৃত্যুর পর তোমার আত্মা একটি পাখির দেহে ঢুকিয়ে দেওয়া হবে যা জানাতে উড়ে বেড়াবে সাধারণ মৃত এবং শাহিদি মৃত হবার মধ্যে পার্থক্যটা তোমরা বুঝতে পারত অতপর তিনি দ্বিতীয় কারণ হিসেবে নিয়ে এসেছেন আল্লাহ কি বলেন بِالَّذِي تُقَرِّبُكُمْ عِنْدَ نَزُلْفِهِ إِلَّا مَن آمَنَ وَعَمِلَ صَالِحَاتٍ فَأُولَئِكَ لَهُمْ جَزَاءُ الضِّعْفِ بِمَا عَمِلُوا وَهُمْ فِي الْغُرَفَاتِ آمِنُونَ اللَّهُ سُبْحَانَهُ وَتَعَالَى سُورَة ধন সম্পদ এবং যা তোমাদেরকে আল্লাহ নিখুট ভর্তি করে দিবে। বরং যারা ইমান আনে এবং সৎকর্ম করে তারাই তাদের কর্মের জন্য পাবে বহুগুণ পুরস্কার এবং তারা নিরাপদ প্রাসাদে নিরাপদে থাকবে আল্লাহ সুবাহ যেখানে বলেছেন انما الحياه الدنيا لعب ولهو وزينه وتفاخر بينكم وتفاخر بينكم وتكاثر في الاموال والاولاد كمثل غيث اعجب الفزار نباته ثم يهيج فتراه مصرا ثُمَّ يَهِيَجُ فَتَرَاهُ مُصْفَرًّا ثُمَّ يَكُونُ حُطَامًا وَفِي الْآخِرَةِ عَذَابٌ شَدِيدٌ وَمَغْفِرَةٌ مِنْ اللَّهِ وَرِضْوَانٌ وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا مَتَاعُ الْغُرُورِ আল্লাহ আনাতালা আরো বলেন বৃষ্টি যার দ্বারা উৎপন্ন শস্য সম্ভার কৃষকদের চমস্কৃত করে অতঃপর ওটা শুকিয়ে যায় ফলে তুমি ওটা পীতবর্ণ দেখতে পাও অবশ্যই ওটা খরকোটায় পরিণত হয় পরকালে রয়েছে কঠিন শাস্তি এবং আল্লাহ ক্ষমা অসন্তুষ্টির পার্থ কিছু নয় রফুল সাল্লিয়াম কি বলেছেন জান্নাত পৃথিবী আমার ভিতরে যা কিছু আছে তার থেকে উত্তম আল্লাহারি শরীফের হাদিস সুতরাং জান্নাতের বিশাল রাজ্য এই পার্থিব পরিবারের বিনিময়ে সেরে দেয়া কি বুদ্ধিমানের কাজ হবে তারা অতিরেই মৃতদের মাঝে সামিল হবে হতে পারে এই পরিবারেই তোমার প্রতি বিদ্বেষ দুর্ব্যবহার ঈর্ষা পোষণ করে যদি তোমার টাকা পয়সা থাকে তবে তারা তোমাকে ভালোবাসে এই বন্ধু বান্ধব আর যদি তুমি দেউলিয়া হও তবে তারা তোমাকে ত্যাগ করে একদিন তারা তোমার সাথে অন্যদিন তোমার বিরুদ্ধে অবশ্যই বিচার দিবসে তারা তোমাকে আর ঘাটাবে না এবং এক পয়সা পরিমাণ ছাড়ও তারা তোমাকে দিবে না কি পরস্পরের জন্য তারা তোমাকেই দায়ী করবে কি কারণে তুমি এই জিহাদ থেকে দূরে থাকবা পিছনে থাকবা অতপর তিনি বলেছেন তৃতীয় কারণ হিসাবে এখানে নিয়ে এসেছেন যে সম্পদের প্রতি ভালোবাসা যদি এটাই তোমাকে জিহাদ থেকে বিমুখ রাখে এই সম্পদের প্রতি ভালোবাসা এটা কি করে সম্ভব যে তুমি যখন জানো যে এই সম্পদ হচ্ছে পরীক্ষা এবং এই সম্পদ একসময় এবং এই সম্পদের তুমি এক পাও নাড়াতে পারবে না বড় ভয়ঙ্কর সেদিন আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন দরিদ্র মুসলিমরা ধনী মুসলিমদের পাঁচশো বছর পূর্বে রান্নাতে প্রবেশ করবে আল্লাহ রাসুবান এখানে বলেছেন পরীক্ষা ফিতনা আব্দার নিকট হয়েছে মহাপুরস্কার পনেরো নাম্বারে তালা বলেন এরপরও কিভাবে তোমার সম্পদ তোমাকে আব্দার আস্থা যে হাত থেকে বিরত রাখে চতুর্থ কারণ যার জন্য মানুষ যে থেকে দূরে থাকে তিনি এখানে মেনশন করেছেন উল্লেখ করেছেন যে সন্তান সন্ততির প্রতি ভালোবাসা এবং তাদের জন্য উদ্বিগ্ন হওয়া এর কারণ কি এই যে তুমি তাদের জন্য উদ্বিগ্ন কিন্তু তোমার সে আল্লাহ তাদের জন্য অনেক বেশি চিন্তাশীল আল্লাহ কি তাদের ব্যবস্থা করে দেননি যখন তারা অন্ধকারের জন্য মাতৃ গর্বে ছিল কি এক সন্তান যদি তুমি অবজ্ঞা করো তাহলে তারা বিদ্রোহ করে এবং বিরোধিতা করে তাদেরকে উপদেশ দিলে তোমাকে তারা ঘৃণা করে তুমি তাদেরকে এত ভালোবাসার পরেও যখন তুমি বৃদ্ধ হয়ে যাবা তখন তারা তোমাকে পরিত্যাগ করে চলে যায় এরপর আর তারা তোমাকে আশীর্বাদ হিসাবে দেখে না তখন তিনি উপদেশ দিয়েছেন তিনি বলছেন যে তোমরা তাদেরকে মন থেকে বিতাড়িত করো তাদের যিনি সৃষ্টিকর্তা তাদের প্রতি শপি দিন তাদেরকে যে আল্লাহ সৃষ্টি করছেন তার হাতে সন্তানদেরকে ছেড়ে দাও আল্লাহর উপর ভরসা করো তাদের সুব্যবস্থার জন্য যেমন তুমি নিজের জন্য আল্লাহর প্রতি ভরসা করো ঠিক তাদের সুব্যবস্থার জন্য আল্লাহর প্রতি ভরসা করো তাদের ব্যবস্থার ব্যাপারে আল্লাহ যথেষ্ট কারণ তিনি হচ্ছেন আসমান এবং জমিনের সব কিছু নিয়ন্ত্রক অথবা তিনি বলছেন আল্লাহর নামে বলছি ওদের এবং তোমার উপর যে মঙ্গল অমঙ্গল আবর্তিত হয় তার উপর তোমার কোনো হাত নেই তাদের এবং তোমার নিজের জীবনের উপর একটা দিন করার ক্ষমতাও যে একদিন তুমি অবশ্যই মৃত্যুবরণ করবে এবং তোমার এই সন্তানদেরকে ইয়াতিম হিসাবে পিছনে রেখে যাবে তখন আফসুস করবে হায় আমার ইয়িমরা যদি আমি শাহিদের অন্তর্ভুক্ত হতে পারতাম জবাব দেওয়া হবে এখানে অনেক দেরি হয়ে গেছে الله سبحانه وتعالى ذكنا بولسن يا ايها الناس اتقوا ربكم واخشوا يوما لا يجزي والد عن ولده ولا موجود هو جاهز عن والده شيئا إن وعد الله حق হে মানুষেরা ইয়া ইউহান্ন হে মানুষেরা তোমরা তোমাদের রবকে ভয় করো এবং ভয় করো সেই দিনকে যখন পিতা সন্তানের কোনো উপকারে আসবে না এবং সন্তান কোনো উপকারে আসবে না তার পিতার পার্থিবাদেরকে আপনার সম্পর্কে প্রতারিত না করে আপনার এখানে স্পষ্টভাবে বলছেন হ্যাঁ মানবজাতির জাতিরা ভয় করো এবং ভয় করো সেই দিনকে যেদিন পিতা সন্তানে কোনো উপকার আসবে না উপকার আসবে না কোন পিতার अपना सन्तान प्रफलकामी अंतर्भुक्त है जान ना अंतर्भुक्त है तुम्हारा आज जानना पुनर्मिलित और जो क्षतिग्रस्त अंतर्भुक्त है तब तर क्यों अपेक्षा एखन थके आलदा हो जाओ যদি যদি তুমি তাদের উদ্বিগ্ন হও তাহলে আল্লাহ রাস্তায় শহীদ হওয়া তখন আল্লাহ তোমাকে সাফায়াত করার শক্তি দিবেন তোমার পরিবারের সত্তরজনের জন্য সাফায়াত করতে পারবে তবে আর কিসের জন্য অপেক্ষা অতঃপর তিনি বলছেন যে বন্ধু বান্ধব এই কারণে অনেক সময় যে থেকে দূরে থাকে পঞ্চম কারণ আর থাকতে চাই না কেন কাল অবশ্যই তোমার বিরুদ্ধে যাবে তবে তারা যদি সৎকর্মশীল হয় এবং তারা যদি মোত্তারি হয় তাহলে আমরা তোমাকে তাদের সাথে পুনর্বিলিত করে দিবেন আপনার বলছেন ভাতৃভাবে পরস্পর মুখোমুখি হয়ে অবস্থান করবে সুরক্ষীর সাতচল্লিশ নাম্বার আয়তার বলেন জিহার থেকে পিছনে থাকার ষষ্ঠ যে কারণ সেটা হচ্ছে যে ক্ষমতা এবং মর্যাদা প্রতি মোহ মর্যাদা ক্ষমতা একটা ইজ্জাত নিয়ে একটা প্রতিষ্ঠিত অবস্থায় আছে এই জিনিসটা চলে যাবে এই জিনিসের প্রতি আকাঙ্ক্ষা তিনি বলছেন যে তুমি হয়তো মুজাহিদ্দিনদের সাথে যোগ দেওয়াতে বিরত রয়েছ কারণ তুমি উচ্চ পদ ক্ষমতা মর্যাদা হাসিল করেছ এবং ওই দুনিয়া তা হারাতে চাও না তুমি যেই পদে অধিষ্ঠিত হয়েছ তিনি বলছেন যে এই রূপ পদে আরো অনেকেই পূর্বে প্রতিষ্ঠিত হয়েছিল যদি তাদের এই পদ চলে যায় তারা পূর্বে যারা ছিল তাদের এই ক্ষমতা যেহেতু চলে গেছে তুমি এটা নিশ্চিতভাবে জানো এই পদে অনেকেই আগে আসছিল তোমার পদমর্যাদা ক্ষমতা প্রতিপত্তি তোমাকে জান্নাতের পদ থেকে দূরে রাখছে জান্নাতের সর্বনিম্ন ব্যক্তিও এই পৃথিবীর দশ গুণ দশটা পৃথিবীর সমান জান্নাত লাভ করবে যেটা হাদিস এসেছে এর অন্তর্ভুক্ত এই পৃথিবী এবং এর মধ্যে যা কিছু আছে দশ গুণ লাভ করবে সর্বনিম্ন জান্নাতের অধিকারী এত তো কেবল জান্নাতের সর্বনিম্ন মর্যাদা এবং এই ক্ষমতা যায় পৃথিবীর সচে বেশি এই পৃথিবীর কিছুই দূষণ মুক্ত বা বিশুদ্ধ নয় যে তুমি যে সামাজিক মর্যাদা অধিকার এটার বেশ বড় একটা অংশ জড়ে রয়েছে হতাশাবঞ্জক অনেক কিছু ক্ষমতা এবং পদমর্যাদার জন্য তোমাকে অনেক লড়াই করতে হয় হয় হয় হয় হারাতে তার না বলে তাতে তারা প্রবেশ করবে এবং তাদের পিতা মাতা প্রতিপী ও সন্তান সন্ততিদের মধ্যে যারা সৎকর্ম করেছে তারাও এবং ফেরেস্তা তাদের কাছে হাজির হবে প্রত্যেক দরজা দিয়ে এবং কি বলবে বলবে যে তোমরা ধারণ করেছো বলে তোমাদের প্রতি তিনি এখানে নিয়ে এসেছেন জিহাদ থেকে পিছনে থাকার যে সপ্তম কারণ আরামদায়ক জীবনের প্রতি আসক্তি তুমি বলতে হতে পারে তুমি শান্তি বাগানের ছায়া শয্যার আরাম তোমার চতুর্দিকে সমস্ত আমোদ প্রমোদ जामक आरामदायक और मनोरम क्योंकि मन रखे येटाई चिरस्थायी नोमार विशासबहुली इट पाथर चून सुरी तैर एक नए ये परिष्कार ना तो नष्ट हो जाए जो ठीक मत रक्षण ना करा तब यारे जब भेगे जाए ঘটনাক্রমে একদিন এটাই দুলাবালিতে পরিণত হবে যা থেকে এটা তৈরি করা হয়েছিল তুমি কি আরছে সোনা এবং রূপার ইটার তৈরি প্রাসাদে থাকতে বেশি পছন্দ করো না এমন প্রসাদ যা চিরস্থায়ী এবং যার কোন রক্ষণাবেক্ষণের প্রয়োজন নাই যারা আসবাসপত্র পছন্দনীয় এবং সুবিন্যস্ত করে সাজিয়েছে ফেরত তারা আর এতে তোমাকে সর্বোৎকৃষ্ট খাবার পরিবেশন করবে এমন দাস যাদের সম্পর্কে আল্লাহ বলছেন তাদেরকে পরিবেশন করবে কিশোরগণ যেন তারা হচ্ছে বিক্ষিপ্ত মুক্তা জান্নাতের সবকিছুই হচ্ছে পরিচ্ছন্ন সব কিছুই পবিত্র সেখানে কোনো প্রকৃতির ডাক ন্যাচারাল কল বা এইসব টয়লেট বা জাতীয় কোনো অসুবিধা নেই কোনো ঘামের অসুবিধা নেই ঘামবে না দেহা থেকে বিভিন্ন রূপ বিভিন্ন রোগ বেদ এসব কিছু হবে না জীবন এখানে অনেক আনন্দদায়ক সেখানে সময়ের কোনো মানে চাপ নাই যে এটা করতে হবে তাড়াতাড়ি সময় চলে যাচ্ছে এসে জানাতিরা যা খুশি তাই করতে পারবে তারা সিংহাসনের মতো বড় আসনে হেলান দিয়ে বসবে স্ত্রীর সাথে চল্লিশ বছর কথা বলতে থাকবে মাহ আল্লাহ যে তোমার এবং এই আমোদ প্রমোদের মাঝে শহীদ হওয়া ছাড়া আর কোন বাধা নেই তুমি যদি শহীদ হাও এই লাভ করবে। এই যে জীবন জীবন উত্তম জান্নাতের এর সাথে দুনিয়ার জীবনের কি তুলনা চলে অতঃপর তিনি বলেছেন জিহাদ থেকে দূরে থাকার কারণ হচ্ছে অধিক সৎকর্ম করার জন্য দীর্ঘায়ু কামনা তুমি হয়তো জিহাদে অংশগ্রহণ করতে চাচ্ছ না কারণ তুমি একজন্য প্রস্তুত নও এবং তুমি আরো কাজ করতে চাও জিহাদ করার পূর্বে নিশুর মাধ্যমে প্রতারণা ছাড়ার কিছু নয় অনেক মানুষের কারণে জিহাদ থেকে দূরে থাকে আল্লাহ সুবাহ যেখানে বলেছেন ইন্ন বহু হে মানুষ আল্লাহর প্রতিশ্রুতি সত্য সুতরাং পার্থিব তোমাদেরকে কিছুতেই প্রতারিত না করে এবং সেই প্রবঞ্চক শতান যেন কিছুতেই আল্লাহ সম্পর্কে তোমাদেরকে প্রবঞ্চিত না করে প্রতারিত না করে শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু সুতরাং তাকে শত্রু সাবে গ্রহণ করা এবং সে তার দল বলকে আহ্বান করে শুধু এজন্য যে তারা যেন জাহান নামের সাথী হয় অর্থাৎ এটা তোমার জন্য একটা শয়তানের ফাদ এই যে কামনা করা যেহাদে অংশ করার পূর্বে যারা বন্ধু তাদের তোমার বেশি উৎসাহী ছিলেন না অথচ তুমি কি শোনো না আল্লাহ কি বলছেন যে ইন ফেরো খিফা ফাও আছে তুমি বেরিয়ে হালকা এবং ভারী অবস্থায় এবং তুমি জিহাদ কর যান এবং মাও দ্বারা এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে আল্লাহ হালকা এবং ভারী অবস্থায় এবং তিনি ফাইট করছেন এবং সাথে সাথে সাদাবরণ করছেন এবং কি হয়েছে ভান আল্লাহ তিনি আল্লাহ তাকে সুসংবাদ দিচ্ছেন বলছেন সে জাননাতে সে অল্প আমল করে অনেক অধিক পুরস্কার লাভ করছে অর্থাৎলা জীবনে পড়তে নাই। একটু আমল যুগ করতে পারেন বিশেষ আদা বরণ করছে এটাই ওনার জন্য জাননাতে জাননা যথেষ্ট হয়ে গেছে সুতরাং কি জন্য কি জন্য আমরা দূরে থাকবো এখানে ইদন আন্ন হাস বলেন যে আপনি কি দেখছ না যে সুদরানো বা ভালো করবার সর্বোত্তম পন্থা হচ্ছে জিহাদ মানে নিজেকে যে সংশোধন করার নিজের নার নিজেকে কে যারা জিহাদ করে না তাদের থেকে আল্লা সুবাহ বলেছেন যারা ঘরে বসে থাকে তাদের উপর যারা জিহাদ করে তাদের যুদ্ধের ময়দানে সৈন্যদের সারিতে দাঁড়িয়ে থাকা পরিবারের মধ্যে সত্তর বছর আল্লাহর ইবাদত করা উত্তম তিনি এবং আল্পাই হাকি বর্ণনা করেন অতঃপর তিনি এখানে নিয়ে এসেছেন যে জিহাদ থেকে দূরে থাকার কারণ যদি এই হয় নবম কারণে হিসেবে তিনি এসেছেন যে স্ত্রীর প্রতি ভালোবাসা ওসে যদি তুমি সুন্দরী স্ত্রীর কারণে জিহার থেকে অকারক হও এই স্ত্রীর কারণে যদি তুমি জিহাদ থেকে দূরে থাকো তাহলে পৃথিবীর সর্বোৎকৃষ্ট নারী বা সবচেয়ে সুন্দরী বলে যে নারীকে তুমি মনে করো কেউ কি একসময় সামান্য মাংসপুণ্ড ছিল না এবং একসময় সেও কি পথে নিঃশ্বাস হয়ে যাবে না যখন তার হায়েজ হয় তখন তো তার থেকে তোমাকে দূরে থাকতে হয় সে বাধ্য হবার থেকে অনেক সময় অবাধ্যই থাকে সে যদি নিজেকে পরিষ্কার না রাখতো তবে তার থেকে দুর্গন্ধ আসত যদি সে চুল না আসতো তবে তা অবিন্ন হয়ে যেত বয়স বৃদ্ধির সাথে সাথে তার এই সৌন্দর্য আর থাকবে না সে কুচ্ছিত হয়ে যাবে তাকে খুশি করা সহজ নয় তার ভালোবাসা রক্ষার্থে তোমাকে অনেক কিছু খরচ করতে হয় সে শুধু তোমাকে ভালোবাসে তখনই যখন মানে সে যা চায় এই জিনিসগুলা মানে যখন তাকে দেওয়া হয় যখন তোমার থেকে যেগুলো না পাবে সে হয়তো এমন কাউকে খুঁজে নিবে তোমার থেকে আলাদা হয়ে যার থেকে সেগুলো পাবে ওসে এটা সুতরাং আশ্চর্যজনক যে এই নারী তোমাকে জান্নাতের নারী থেকে দূরে রাখে নামে আল্লাহ রক্ত জান্নাতে তার স্ত্রীর সাথে না। সে হবে সুন্দর যার থাকবে বড় বড় দুটি মচুক একজন কুমারী যেন একটি পান্না সে আর কাউকে ভালোবাসেনি ভাসবেও না কেবল তোমাকে ছাড়া সে তেরু হয়েছে কেবল তোমারই জন্য তার যে একটিমাত্র মাত্র আঙ্গুল ও সবজলকে হার মানাবে তার হাতের কবজিটুকু প্রকাশিত হয় পৃথিবীতে সমস্ত এই আলোক মানুষের অসুস্থ হয়ে পড়বে সে যদি এবং আসমানের মধ্যে অবস্থান করে তার মধ্যবর্তী সম্পূর্ণ এলাকা সুগন্ধে মমম করতে থাকবে আর যদি সে সমুদ্রের পানিতে ধুতু ফেলে তবে এর নোনা পানীয় বিশুদ্ধ খাবারে পানিতে পরিণত হবে তার দিকে তুমি যতই তাকাবে সে ততই সুন্দর হতে থাকবে তার সাথে যত সময় অতিবাহিত করবে তুমি ততই তাকে ভালোবাসবে একজন নারী সম্পর্কে জেনে শুনেও তার সাথে মিলিত হবার চেষ্টা না করা কি বিবিধ পরিচয় এই হুরদার সম্পর্কে জেনে তুমি যদি জানো যে তুমি একজন নয় সত্তরটি হুরের সাথে বিবাহ অন্যান্য আবদ্ধ হবে যদি তুমি শাহিদ হও মনের মধ্যে রাখো যে স্ত্রীকে সেরে যাওয়াটা অবশ্যই তুমি একদিন অবশ্যই মারা যাবে এবং যদি সে সৎকর্মশীল হয় তাহলেতে হুর্দের চেয়ে বেশি সুন্দরী সে তাকে তুমি ভালোবাসবে এবং জীবনের সমস্ত অসন্তোষমূলক জিনিস থেকে সে তখন মুক্ত থাকবে তো ইবনান্নহাজ বলেন যে অনেক বেশি দেরি হবার আগে জেগে ওঠাও এই দুনিয়ার কারাগার থেকে নিজেকে মুক্ত করো এবং শহীদের মর্যাদা লাভের জন্য আল্লাহর কাছে নাহীদের মৃত্যু যন্ত্রণা কেবল একটি পিঁপড়া কামড় দেওয়ার মতো বা একটু ফুল ফুটার মতো তিরমিজিয়া নাসাই মাজা এবং আহমাদ আল তাবারান বর্ণনা করেছেন রসুদ সাল্লু বলেছেন যে আল্লাহর পথে দিনের প্রথম ভাগে অথবা শেষ ভাগে যাত্রা করা এই দুনিয়া এবং এর মধ্যে যা কিছু আছে সবকিছু থেকে উত্তম এবং যদি জান্নাতের কোনো রোমণী এই দুনিয়ার মানুষের সামনে নিজেকে প্রকাশ করে তবে এর মধ্যকার মানে সমস্ত এলাকা আলোকিত হয়ে যাবে আর সুগন্ধিতে ভরে যাবে তার মাথা রুমান এই দুনিয়া এবং এর মধ্যবর্তী সব কিছু থেকে উত্তম বোখারি শরীফের হাদিস কি কি কারণে তারা এই অংশগ্রহণ থেকে বিরত থাকে এই জিনিসগুলাতে তিনি এখানে অত্যন্ত সুন্দরভাবে নিয়ে এসেছেন আল্লা সুবহান তালা আমাদেরকে যে জিহাদের হুকুম দিয়েছেন আমরা আল্লাহর কাছে তৌফিক কামনা করি আল্লাহ যেন আমাদেরকে জিহাদ করার তৌফিক দান করেন আল্লাহ কাছে আমরা কামনা করি যে যে মুসলিমরা তাদের জিহাদকে সেরে দেওয়ার জন্য আজকে জমিনের মধ্যে যে লাঞ্ছনা তাদের উপর বয়ে এসেছে তারা যেন তাদের দিনে প্রত্যাবর্তন করে যেমন রসুল সাল্লাহ বলছেন আল্লাহ মুসলিমদেরকে জিহাদের দিকে প্রত্যাবর্তন করার তাদের দিনকে প্রটেক্ট করার তৌফিক দান করেন আল্লাহ আমরা আল্লাহর কাছে তৌফিক কামনা করি মুসলিমরা যেন এই সব দুনিয়ামী কারণ গুলা ফেলে রেখে এই জিহাদে অংশগ্রহণ করতে পারে তাদের দিনকে প্রটেক্ট করতে পারে আল্লাহর কালেমাকে উচ্ছে তুলে ধরতে পারে আল্লাহ সবাইকে তৌফিক দান করুন